আমরা যদি নাজাজ চাই আমরা যদি ভালো হতে চাই দুনিয়া এবং পথ হলো আল্লাহর আনুগত্য করতে হবে আর সাল্লামের আনুগত্য করতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো কথা বলবেন সাথে সাথে মেনে নিতে হবে যখন কল আল্লাহ ও কল আর যখন আল্লাহ বলেছেন আর আল্লাহ রসুল বলেছেন সাথে সাথে শুনতে হবে এবং মানতে হবে এটা আমাদের জন্য জবাব দিতে পারবো না আনকন্ডিশনাল অবিডিয়েন্স আমরা কোন কন্ডিশন ব্যতীতই আল্লাহকে মানতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে মানতে হবে সুরানার একাতে আল্লাহ বলেছেন আতি উল্লাহি রি ওসুল সব লোকেরা তোমরা যারা ইমানেছো আতি উল্লাহ আতিউ আতিউর রসুল আল্লাহর আনুগত্য করো আর রসুলের আনুগত্য করো আর তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশালী তাদেরও দিয়ে বোঝা যায় আল্লাহ এবং আল্লাহ রাসুল্লার আনুগত্য আনকন্ডিশনাল কোনো প্রশ্ন করা যাবে না ওয়াই হোয়াট ওয়ে হাউ নো নো কোশ্চেন কিছুই বলা যাবে না আল্লাহ যেভাবে বলবেন সেইভাবেই আর আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন আমাদের যারা বস আছেন তাদের আনুগত্য কন্ডিশনাল যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহর আমরা মানব না কারণ আল্লাহ সৃষ্টিকর্তার অবৈধ হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা চলবে না এজন্য যতক্ষণ পর্যন্ত মানুষেরা আমাদেরকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস মোতাবেক চালাবে আমরা চলব আর এর বাইরে গেলে আমরা মানব না আমাদের আলোচনার বিষয়ের সঙ্গেটা জড়িত সেজন্য আমরা আলোচনা করলাম তবে আল্লাহ তালার পক্ষ থেকে যদি কোনো নির্দেশ আসে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যদি কোনো আদেশ আসে রসুলের পক্ষ থেকে যদি কোনো আদেশ আসে তাহলে কি করতে হবে নারীর কোন অপশন নাই কোন সুযোগ নাই আল্লাহ এবং আল্লাহর কোনো ব্যাপারে যে তাদের কোন অপশন হবে করলেও করা যাবে না করলেও না করা যাবে এমন কোনো অপশন থাকবে না আদেশ আসবে সাধে সাথে ইতা মানতে হবে যখন আল্লাহ যে কথা বলেন সে কথা তখনই আমাদেরকে মানতে হবে রসুল্লাহ আলাইহি আসাল্লাম যখন যে আদেশ দেন এই আদেশকে আমাদেরকে মানতে হবে। আর আল্লাহর আদেশকে আমরা রসুল্লাহ সাল্লাহ আলাই্লামের মাধ্যমেই মানি মান আতা আল্লাহ যেই ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো এজন্য জন্য রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন যা করার জন্য নির্দেশ দিয়েছেন ওটা আল্লাহর হুকুমেই দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সারা জীবনের কখনো কোনো অবস্থাতেই তিনি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো আদেশ কোনো জিনিসের আদেশ আমাদেরকে দেন নাই আর এর নবী তোমাদের কাছে নিয়ে এসেছেন তা, তোমরা গ্রহণ করো একসেপ্ট করো আমল করো একশনে নেও এবং সেটাকে তোমরা ইমপ্লিমেন্ট করো বাস্তবায়ন করো কুমেন হু ফানু আর তিনি যে সমস্ত বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো সম্মানিত দর্শক ভাই ও বোনেরা তাহলে যত হুকুম আহকাম রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হয় আল্লাহ তালা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন আন্না হয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওকে আল্লাহ তালা তিনি জানিয়েছেন এটা করতে হবে তিনি হাজে বাস্তবায়িত করেছেন আর এর সব থেকে বড় প্রমাণ এই নবী মায় কথা বলেন আনিল হাওয়া তার খাহে থেকে তার নিজের ডিজায়ার থেকে এই নবী সাল আলাইহাল্লাম কোনো কথা কোনো অবস্থাতেই বলেন না ইল্লা বরং তার উপরে যা ওহি করা হয় সেই ওহি তিনি বলেন এজন্য জন্য দুই ধরনের রয়েছে একটাকে বলা হয় ওহি মাতুলু যেটা হলো আল্লাহর সরাসরি নির্দেশ কোরআনে এসেছে এবং আমরা এটাকে নামাজের মধ্যে তেলাওয়াত করতে হয় আর দ্বিতীয়ত হলো আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ তাকে জানিয়েছেন কিন্তু জানিয়েছেন অথবা আল্লাহ আল্লাহর নবীর অন্তরে ঢেলে দিয়েছেন এইভাবে যেটা এসেছে এটা হলো ওয়াহ গাই মথলু সম্মানিত ভাই বোনেরা তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে তার রসুলের আনুগত্য করতে হবে आनुगत्यर मध्य दिए्नर पथे पा बाड़ाते आल्ला प्रिय बंदाबानंदी होते समय खानिकणिर बिरती जा र्रेक ने आशा करी अपनारा सबा सा ब्रेकर पर आबारो अपन संगे देखा असलकुम रहा हमला वबरकु আসলাম আলাইকুম রহমতুল্লাহ আমি মাদানি আর আপনারা দেখছেন যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভ কে করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা তা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারীহ প্রতিবার শুক্রবার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন বিলাল মাদালী তাই আসুন স্নার আলোকে জীবন গড়ার জন্যে পৃথটিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুবুল মারাম মিন আদিল্লাতি তিল এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের হাদিস শুধুমাত্র পিস বাংলায় বুলুবুল মারাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামের আনুগত্য করব সেটা নিয়ে আমাদের কথা হচ্ছিল এবং এই পর্যায়ে আমরা বলেছিলাম যে কোরআনুল করিমের যত আদেশ এবং নিষেধ রয়েছে এটা স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে এর মধ্যে কোনো সন্দেহ নাই জা আলিকাল কিতাবলা এর মধ্যে কোনো শোভা নাই এর মধ্যে কোনো কনভিউশন নাই এজন্য জন্য কোরআনের মধ্যে আমাদেরকে যা যা আদেশ দেওয়া হয়েছে এটা সালাতের হুকুম হোক অথবা সিয়ামের হোক এটা জাকাতের হোক অথবা হাজের হোক সত্য কথা বলার ব্যাপারে হোক অথবা জেনার শাস্তির ব্যাপারে হোক অথবা হোক এখানে যে কোনো ফৌজদারি আইন কানুনের ব্যাপারে অথবা আমাদের ঘরে ঢোকার ব্যাপারে অথবা সামাজিক নীতির ব্যাপারে कुरआन करीमर मध्य जत आदेश निषेध इन्स्ट्रकशन एस गए ये मेने चला फरज ये मानते ही देर इज नो आदार अप्शन और कोशन कारण कुरआन ही हल्दी एकम्र हिदायतर कितब एर मध्य हिदायत रही है और ये कितब ही जथेष हसबुना कितबल्लाह कितब ही जथेष इन्सा अल्लाह और साथे साथे রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের এই জন্য করতে হবে আল্লাহর নবীকে আল্লাহ রব আল সারে করে পাঠিয়েছেন সারে অর্থ হল শরীয়ত প্রণেতা যাকে শরীয়তের হুকুম হাকাম নিয়ম কানুন এবাদত বন্দেগির অপশন দেওয়া হয়েছে তিনি ইচ্ছা করলে আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি কোনো নিয়ম কানুন চালু করতে পারবেন কোনো এবাদতকে রিকমেন্ড করতে পারবেন এই ক্ষমতা স্বয়ং আল্লাহ সুহান আল্লাহর রসুলকে দিয়েছেন আর আল্লাহর রসুলকে এই দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন যে তিনি কোরআনকে ব্যাখ্যা করবেন আর তার আমলি জেন্দেগির মাধ্যমে তিনি দেখাবেন যে এই কোরআনের বাস্তব নমুনা হলেন তিনি তিনি উত্তম চরিত্রের অধিকারী ইন ও ইন্নাকাল আলাহ কিনা আজিম নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এবং সাথে সাথে রসুল উল্লাহ সাল্লাহ আলহিহি ওয়া সাল্লামের জীবনই হলো প্র্যাকটিক্যাল কোরআন এই যে কোরআন থিওরির কোরআন আমরা আমাদের সামনে দেখি তেলাওয়াত আমরা করি আমরা তর্জমা করি আমরা আলোচনা করছি এই কোরআনের যদি প্রাকটিক্যাল ভার্সন দেখতে চান এই কোরআনের যদি আপনার প্রপার ইমপ্লিমেন্টেশন আপনারা দেখতে চান আর এই কোরআনের একেবারে জীবন্ত রূপ যদি আমরা দেখতে চাই লাইভ ভার্সন অব দ্য কোরআন তাহলে সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে কিছু বলেন আল্লাহ রসুলের কাজ কাম আল্লাহ রসুলের লেনদেন আল্লাহ রসুলের যে সমস্ত অ্যাক্টিভিটিস ছিল ক্যারেক্টার ছিল এ সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন তখন আমাদের মা তিনি অবাক লোকেরা তোমরা কি কোরআন হ্যাঁ কোরআন সবসময় তার চরিত্র নবী করিম সাল্ল আলহ্লামের চরিত্র ছিল কোরআন কেন্দ্রিক কোরআনে যা তোমরা পড়ো কোরআনে যা তোমরা দেখো কোরআনে যা তোমরা তেলাওয়াত করো তার বাস্তব নমুনা ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই জন্য আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আনকন্ডিশনাল এতাত আনকন্ডিশনাল অবিডিয়েন্স আমাদের অবশ্যই থাকতে হবে আল্লাহর নবী যা বলেছেন এ ব্যাপারে আর কোনো প্রশ্ন করা যাবে না কোনো কোশ্চেন করা যাবে না কেন বললেন এইভাবে না বলে এইভাবে বললে ভালো হতো এই সময়ে কেন আর এক সময়ে না কেন এরকম কোনো সময় করা যাবে না যারা এটা করবে তারা মুনাফিক হয়ে যাবে আপনাদের মনে আছে तबुकर जुद्ध घोषणा आसलो किसु, किसु लोक जन तरा आपत्ति करल जो फसल काटार समय खेजुर खे मरे जब यत बड़ जुद्ध गरम मध्य पार्बना तल्लाह रब्बुल्ला आलमीन मुनाफेकर खात में नाम लिखे दिए एमक अलसतवशतम तीन जन सहबी अंश ग्रहण करते तल्ला शस्ति दिए शेष परन्त तओवार को अल्लाह रब्बुल्ला आलमीन कबुल करबर मध्य এই সমস্ত আয়াতের কথা এসেছে ও আলসালীন হুল্লিভ আর তিনজন যারা এই যুদ্ধে গ্রহণ করতে পারে পারেন সুরাত অবশেষের দিকে আল্লাহ তালা বর্ণনা করেছেন তাহলে দেখেন নবী করিম সাল্লাহ সাল্লামের যে কোনো জেহাদের ঘোষণা যে কোনো ইবাদতের ঘোষণা যে কোনো মামলাতের ঘোষণা অথবা যে কোনো বিষয়ের সিদ্ধান্তকারী যে কোনো অ্যানাউন্সমেন্ট যে কোনো আদেশ এই আদেশ আমাদের জন্য ফরজ এটা আমাদেরকে অবশ্যই মানতে হবে এটা আমাদেরকে পালন করতে হবে আর কোরআনের ব্যাপারে এবং হাদিসের ব্যাপারে আর কোন রসুল আলি ওষণে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাই যতক্ষণ পর্যন্ত দুই জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পদ ভ্রষ্ট হবে না তোমরা আঁকড়ে থাকো তাহলে তোমরা পদ ভ্রষ্ট হবে না দুঃখজনক হলো সত্য আজকাল মুসলমানরা আমরা আল্লাহর আদেশকে পিছনে ফেলে রেখেছি আজকালকার মুসলমানরা আমরা আল্লাহর রসুলের আদেশকে পিছনে ফেলে রেখেছি আল্লাহ তালা আমাদেরকে বলেন না। আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা সত্য কথা না, আল্লাহ আমাদেরকে বলেছেন আমাদের চরিত্র খারাপ আমরা বিভিন্ন ভাবে নিজেদেরকে খেয়ালাত করি আল্লাহ আমার বোনদেরকে বলেছেন তারা হেজাব করে চলবেন নিজের ছাত্রে আওরাত করবেন আমরা নিজেদেরকে সেজেগুজে গুজে হাফ ন্যাকেট করে চলি আর তখন আক্রমণের শিকার হই যারা আল্লাহর আদেশ থেকে বেরিয়ে যায় আল্লাহর হাবিবের আদেশ থেকে বেরিয়ে যায় তারা বেঈজ্জতি হয় আর এই বেঈ্জ্জির কোনো শেষ থাকে না এই বেঈজ্জোতি তারা দুনিয়াতেও হবেন আখেরাতেও হবেন আমরা মুসলমানদের মধ্যে এমন এক গ্রুপ হয়ে গিয়েছি আমরা আল্লাহর আদেশ কিছু মানি কিছু ছাড়ি। আল্লাহর রসুলের আদেশ কিছু মানে কিছু এরকম হলে মুক্তি হবে না আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও আর অর্ধেক মানলাম আর অর্ধেক সারলাম তাতে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যাবেন সম্মানিত ভাই বোনেরা আরাক আয়াত বকরার মধ্যে আল্লাহ বলেন আফাতি وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب أفتؤمنون ببعض الكتاب تمركي الله ريكتابه كسوان شيرو بريمانانو وتكفرون ببعض ويوم القيامة يردون إلى شد জীবনের গঞ্জনা তাকে পেয়ে বসবে দুনিয়ায় ফার্স্ট রাউন্ড এই শেষ না সেকেন্ড রাউন্ড ইজ ওয়েটিং এর পরের রাউন্ড আসতেছে আরো সিভিয়ার রসুলের যে নিষেধ এই ব্যাপারে আমাদের কোনো অপশন নাই আমাদের কোনো আমাদের কোনো অপশন নাই করা না করা এখানে আমাদের মন ঠিক করা না করা পছন্দ অপছন্দরা কোনো কিছুই আমাদের এখানে সুযোগ নাই আল্লাহ বলেছেন তো অব্লিগেশন এটা অবশ্যই করতে হবে আল্লাহর বলেছেন এটাও অব্লিগেশন এটা আমাদেরকে অবশ্যই করতে হবে আর যদি আমরা আল্লাহর আদেশকে না মানি আল্লাহর রসুলের আদেশকে না মানি আল্লাহর কোনো ক্ষতি হবে কোন ক্ষতি হবে না আল্লাহর কোন আল্লাহর আদেশ যদি আমরা না মানি তাহলে আমাদের অবস্থা এমন হয়ে যাবে আল্লাহ সুহ আমাদেরকে শাস্তি দিবেন আমাদেরকে পরিবর্তন করে আল্লাহ অন্য মানুষদেরকে আমাদের জায়গায় নিয়ে আসবেন আমাদেরকে শাস্তি দিয়ে দিবেন কত জাতিকে আল্লাহ ধ্বংস করলেন আহাদের কথা চিন্তা করুন সামুদের কথা চিন্তা করুন আপনি ফেরাউনের বংশধরদের কথা চিন্তা করুন আরো কত মানুষ নুয়ালামের কমের কথা চিন্তা করুন এই সমস্ত মানুষরা ধ্বংস হয়েছে আল্লাহর আজাবে গজবে তারা গ্রেপ্তার হয়ে পৃথিবী থেকে তারা নিশ্চিন্ন হয়ে গিয়েছে তাদের কোনো আর কিছু পৃথিবীতে নিশানা নাই মানুষ তাদেরকে থেকে শিক্ষা গ্রহণ করবে এটাই আল্লাহ চান। আর এর পরে ওই সব লোকরা তোমাদের মতন বাজে লোক হবে না তারা আল্লাহর পক্ষের লোক হবে জন্য আমরা যদি আল্লাহর পক্ষে থাকি তাহলে আল্লাহর কোনো উপকার হয় না যদি আল্লাহ তালার কাছে পুরো দুনিয়ার গুরুত্বটা একটা মশার ডানার সমান হতো তাহলে আল্লাহ তালা কাফের কে খেতে দিতেন না কত মানুষ আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে গালা গালি করে আল্লাহকে মারার জন্য তীর পাঠায় আল্লাহ তালা তাদেরকে খাবার দেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আজিজ আল্লাহ হালিম আল্লাহ আকবর আল্লাহ সবাইকে খাবার দিচ্ছেন যারা আল্লাহকে মানে তাদেরকে যেমন আল্লাহ তালা খাবার দেন যারা মানে না তাদেরকেও আল্লাহ তালা খাবার দেন আল্লাহ সবাইকে লুকাপটার করেন আল্লাহ সবাইকে সবকিছু দেন ওই আল্লাহর আদেশ যদি আমরা না মানি তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিবেন এর আগে এরকম ঘটনা অনেক জায়গাতে ঘটেছে সম্মানিত ভাই বোনেরা আমরা আল্লাহর আনুগত্য করি আল্লাহর নবীর আনুগত্য করি আমাদের জীবনকে সুন্দর করি কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়ি সমাজের পরিবর্তন ঘটাই আল্লাহ রবমিনকে তোফিক দিন আসসালামুকাত ट गेश खेला हारजित था देख किषिमुधवार रत बारोटे और साढ़े एगारोट भारत पीस टी बांगल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 এটা জিহাদ হোধায় নম্বর ছয় হাতিস নম্বর তিন হাজার একশো ছয় নবজি সাল্লাহ বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে মানবতার সমাধান আসসালামাইকুম ওরহামতুল্লাহামিলামী বাংলার দর্শক শ্রোতা আপনাদেরকে আমাদের পৃথিবী বাংলার পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে দার্শাহাদিস আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করছি কসর সালাত सफर अवस्थाय उ पूर्ण करा जेज मन रखब कसर करा, करा उत्तम क्यों जो पूर्ण करा करत बंधुगण एक कथा मन रखते हमें सियाम पालन सफल अवस्था जो शाम पालन करते अपन कष्ट ना समस्या ना तो शाम करब आदायता जहेज रही है क्योंकि जी आदाय करते गए श्राम पालन करते गए कष्ट क्षतर आशंका था मुहूर्ते अपना रोजा पालन जावर्ती क्या करते हैं हानिसर आलो केट सफर अवस्थाएं कसर उत्तम वजीब क्यों क्यों बोले तब जाए रही पूर्ण करा मने रखते जो अपनी इमाम मकिम हन अर्थात जार पिछने आदाय करते हैं मकिम हन पूर्ण सलायर मोसाफिर एक क्षेत्र में इमाम के फलो करते पढ़ें तक आदाय करते हैं मुसाफिर मध्य खान डकत पढ़े सालाम फिर उठे जामनता ठीक है कारण आल्ला नबी आल्लाम इुलामाम तो ये फलो करते अनुसरण करते मध्य खान केम जदि इमाम मुकिम আর আপনি মুসাফির আপনি যদি গিয়ে ইমামের ওই মকিম ইমামের পিছনে শরিক হয়ে যান তাহলে তাকে ফলো করাই হবে আপনার দায়িত্ব এটা আমাদের ভালো করে জেনে রাখতে হবে রাহু আহমাদ و صاحب ابن خزيمه ابن حبان وفي روايه كما يحب ان تتا ازائمه عبد الله بن عمر رضي الله تبارك وতিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ان الله يحب الله পছন্দ করেন ان تتا রখাসু আল্লাহর যে রুকসত যে সমস্ত রুকসত সফরের অবস্থায় মুসাফিরের জন্য অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সেই রুকসাতগুলি অনুমতিগুলি সেই सहज पंथाटी हमें नवाटी आल्लाह पसंद करें उमार फारूक रज आल्लाबी आल सलाम के बलें हे आल्लाबी सफर अवस्था कसर सला दुश्मन भये तख तो आल्लाह अनुमति दिए ए भयति नहीं कसर करते ठीक हिना आल्लाबी बता आल्ला रक्षसात आल्ला अनुमति ये ग्रहण कराटे उत्तम आल्ला पसंद करें त ইন্নাল্লাহ ইউহিব্বু আন তুতা রখাসু আল্লাহর যে অনুমতি দিয়েছেন যেখানে রুকসত দিয়েছেন সহজ করে দিয়েছেন সেটা গ্রহণ করে আল্লাহ পছন্দ করেন কামা ইয়াকরাহু আন তুতা মাসিয়াতু যামুন আল্লাহ পছন্দ করেন তার রাফার মানে কেউ যদি করে রাউহ আহমদ তাহলসীমা আহমদ বনা जमन आल्ला रबुल्लामीन पसंद करें तरह फरजगुली के दृढ़ार संगे के दिए जमन करा आल्ला पसंद करें ठीक अनुरूप भाव जेटियात पाप जेटा गुणा से त्याग आल्ला करें पचंद करें तो पप करा अल्लाह अपछंद करें और भलो क्ज करा रक्ष विधान मेनेल्ला करें पचंद करें